ছারা অধ্যায় আঠারো শঙ্ক সফি আপনারা যদি জানেন তো আমার ফলে হঠ করুন মান মানা বাবা ভাত ভক্ত মসে বাইশ্রী সত্যি তো কম লোক জানব আপনার জানব না ভগবদ্ গীতা আপনার নিজেকে হিন্দু মনে কর তো ওই খ্রিস্টানেরা যেমন নিজের বাইবল জানে। এবং মুসলমান যেমন কোরআন জানে। তো হিন্দুদের সেই রকম গীতা জানা উচিত না তো আপনারা গীতা পড়ুন এবং শ্লোক দ সংঘর্ষ করো শিল্প উপাদে গীতার গান অনুবাদ মন্না ভক্ত হাও মরে নমস্কার আমাকে পাইবে তুমি প্রতিজ্ঞা আমার ছড় মহারাজের অনুবাদ তুমি আমাতে চিত্তস্থির করো এবং আমার ভক্ত হাও আমার পুজো করো এবং আমাকে নমস্কার করো তুমি আমার অত্যন্ত প্রিয় এই জন্ম আমি সত্য প্রতিজ্ঞ করছি যে ভাবে তুমি আমাকে প্রাপ্ত হবে আমাকে এখানে শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণ বলছেন সবসময় আমাকে চিন্তা কর আমার ভক্তর তত্ত্ব জ্ঞানে গোহ্যতম অংশ হচ্ছে শ্রীকৃষ্ণের সিদ্ধ ভক্ত হয়ে সর্বদয় তার চিন্তা করেন তার জন্ম কর্তব্য কাম সাধন করি ধ্যান হওয়া উচিত নয় জীবনকে এমন ভাবে গড়ে চলা উচিত যাতে সর্বক্ষণ শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা যায় সার্বক্ষণ এমন ভাবে কাজ করা উচিত যাতে সমস্ত দৈনন্দিন কার্যকলাপ বলে শ্রীকৃষ্ণের সম্বন্ধে অনুষ্ঠান করা যায় জীবনকে এমন ভাবে নিয়ন্ত্রিত করা যাকে দিনের মধ্যে চব্বিশ ঘন্টায় শ্রীকৃষ্ণের কথা ছাড়া আর অন্য কোনো চিন্তারই উদয় না হয় ভগবান এখানে প্রতিশ্রুতি দিচ্ছেন যে যিনি এইভাবে শুধু কৃষ্ণ ভাবনা লাভ করেছেন তিনি অবশ্যই ভগবত ধামে ফিরে যাবেন যেখানে তিনি শ্রীকৃষ্ণের মুখোমুখি হয় তার সঙ্গ লাভ করতে পারবেন তথ্য জ্ঞানের এই গৌরতম অংশটি অর্জুনকে বলা হয়েছিল কারণ তিনি ছিলেন শ্রীকৃষ্ণের অতি প্রিয় বন্ধু অর্জুনের প্রদং অনুসরণ করে সকলেই শ্রীকৃষ্ণের পরম বন্ধুতে পরিণত হতে পারেন এবং অর্জুনের মত সার্থকতা অর্জন করতে পারেন এই কথাগুলিতে শ্রীকৃষ্ণের রূপে মানতে একাগ্র করা বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে যে রূপে তিনি দ্বিভুজ মুরলিধর শ্যামসুন্দর রাখাও বাবা যা মুখ্যমণ্ডল অপূর্ব শ্রীমন্ডিত এবং মাথায় যার মায়ুর পাল ব্রহ্ম সংহিতা এবং অনন্য শাস্ত্রে শ্রীকৃষ্ণের রূপে বর্ণনা পাওয়া যায় ভগবানের আদি রূপ শ্রীকৃষ্ণের মনকেই নিবদ্ধ করা উচিত ভগবানের অনন্ত রূপেও অভিনিবেশ করা উচিত নয় বিষ্ণু নারায়ণ রাম বরাহা আদি ভগবানের অনন্ত রূপ রয়েছে কিন্তু আর্জুনের সম্মুখে যে রূপ নিয়ে ভগবানের গুরত অংশ এবং আর্জুনে খাচ্ছে ভগবান তাপ ব্যক্ত করেছিলেন কারণ অর্জুন হচ্ছে ভগবানের সবচেয়ে প্রিয় বন্ধু নন্না ভবদ ভক্ত লদ্যাজি ওম আমি আবার সুযোগ পাচ্ছি কিছু হরিকথা হরিবেশন করা সুযোগ পাচ্ছি তো এই শ্লোক যা আমরা এখনি পাঠ করেছি এই হচ্ছে থত্য জ্ঞানের সার্ব দু অংশ এবং সেটা কি শ্রীকৃষ্ণ বলছেন মন্দনা সদায় না আমাকে চিন্তন ভগবান ভক্ত হম ভক্ত হও মানে আমার ভক্তি কর্মনা ভগবান ভক্ত মাঝি আমার উপাসনা স করু এবং আমাকে শ্রদ্ধা যুক্ত হয়ে নমস্কার এবং ধন্যবাদ প্রণাম করল অভিযোগ করবে তো আমরা কি জানলাম ওই সকল কেন আমরা কৃষ্ণের চিন্তা আমরা কেন সচিন তালুকদারের চিন্তা করবে সবাই জানি না এই দেশে সচিন খুব আছে ভারতের প্রসিদ্ধ এই দেশেই প্রসিদ্ধ আছে খালেদা তো আমরা খালেদা জিয়া চিন্তা করবেন কেন শ্রীকৃষ্ণ ভাবছেন আমাকে চিন্তা এই সব অনব্যক্তিদের চিন্তা যদি করি তো চা চিন্তা করার থেকে কৃষ্ণের চিন্তা করার থেকে একই ফল ভালো আমরা যদি কৃষ্ণের চিন্তা তাহলে এই ফল লাভ করব যে আমরা কৃষ্ণ খাচ্ছে ফেরে যা গীতায় শ্রীকৃষ্ণ কহলেন যানজি দেব দেবী উপাসনা করে তারা দেব দেবী যায় যারা পিতৃগণ তার উপাসনা করে তারা পিতৃদেবে খাচ্ছে যায় যারা ভূত পিসা রাক্ষসে উপাসনা করে তারা অভূত রাক্ষস ইত্যাদি হরিণক্ত হয় এবং যারা আমার শ্রীকৃষ্ণের উপাসনা করে তারা কৃষ্ণের কাছে যান তো আমাদের কি প্রয়োজন আছে আমার কি দরকার আছে অনেকে আমার কাছে এসে আশীর্বাদ প্রার্থনা করে আশীর্বাদ দেন আশীর্বাদ আশীর্বাদ তো আমি জিজ্ঞেস করি কি জন্য আশীর্বাদ ছাড়া লোকের যে যাতে শরীর সুস্থ হবে এবং আমি উত্তর দিই সুস্থ হবে না তো কি রকম আশীর্বাদছে সেটা আশীর্বাদ না সেটা প্রাপ এলাকা আছে শরীর দেয়া ঘান কত রকম বেআই আছে এখানেও ফার্স্টেড আছে কোনো ডাক্তার ফার্স্টেড আছে ডক্টর আছে এখানে ডক্টর আসেনি যে কোনো আলাও থাকতে হমিও থাকতে কবি আছে ডক্টর আপনার পরিচয় জ্ঞান হোমিওপ্যাথি ডক্টর মানীয় ডক্টর সাহেব আসুন আমাকে চিকিৎসা দেওয়া দরকার না শুধুমাত্র আপনার থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে এমার্জেন্সি কেস হচ্ছেন প্রশ্ন আছে আমি ও ডক্টর আধ্যাত্মিক ডক্টর আধ্যাত্মিক চিকিৎসক তো এই আমার প্রশ্ন আসুন আপনার naam shabai সবাই জানেন acharo shabai সবাই জানেন কান নিখিল চন্দ্র দেব না দেব না তো আমার প্রশ্ন এই তো আপনি কত বছর ধরে চিকিৎসক হবেন বিশ বছর বিশ বছরের ভিতরে তো কত পেশেন্ট দেখেছেন একটু অনুমান করেন কয়েক হাজার হবে লক্ষ হবে লক্ষ হবে কয়েক হাজার হবে না তো কত প্রকার রোগ আছে কত বহু প্রকার আছে সংখ্যা আছে পরিমাণ অনেক আছে ডক্টর জানেন না কত ডক্টর তো বছর ধরে ডক্টর করেন মনে হয়তো এক্সপার্ট হচ্ছেন যদি এই রকম কাজ করে অনেকদিন এই তো এক্সপার্ট হয়ে যায় না তো কত কত প্রকার রোগ দেখেছেন তো নিজে বলতে পারে না কত রকম রোগ আছে সেটা বহু প্রকার আছে রোগের তো প্রায় সংখ্যা আছে এবং কি হয় আধুনিকটি জ্ঞানের দ্বার আধুনিক প্রবেশনের দ্বার আমরা যদি এই প্রকার রোগ থানায় দেন তো অন্যরকম রোগ আসে তো কিছুদিন আগে এইড তো ওই রকম রোগ ছিল না ছিল না তো এইক এইডস তো সারা পৃথিবীতে সারত আছে খুব ভয়ঙ্কর আছে আমাদের এই স্থিতি কোনো ভয় নেই কারণ আমরা কোন রকম ডেলি চা বেচান করেন সেটা এই যে জন্ম সবচেয়ে ভালো চিকিৎসা তো সাদা পালন করো তো পাখি লোকে এই তো অনেক রকম গবেষণা করার থেকে অনেক রকম রোগ দানন করা হচ্ছে কিন্তু এই জড় প্রকৃতির প্রভাব এত প্রবল আছে যে আমরা যত ঠুকু ও বেসনা এবং তা থেকে আমরা এত ঠুকু রোগ ব্যাধি গল দমন করে তবু হসপিটাল সবসময় ভরা থাকে এবং ডক্টরের ক্লিনিক তো কখনো শূন্য হয় না তো শরীরে ব্যাঘি নন্দিরাম অনেক রকম রোগ আছে তো লোকেরা আশীর্বাদছেন যাতে আমি সুস্থ হব আমার ছেলে মেয়া স্বামী সবাই সুস্থ হব তো আমি উত্তর হবে না আমার শক্তি নেই সেই রকম আশীর্বাদ দিতে শক্তি আছে সেই আশীর্বাদ দিতে কিন্তু আমি জানি না কি আপনি প্রস্তুত আছেন সেই আশীর্বাদ গ্রহণ করতে আমি আশীর্বাদ দিতে পারি যাতে আপনারা সবাই সব রকম রোগ মুক্ত সব রকম রোগ থেকে মুক্ত হবে কিন্তু আপনারা আশীর্বাদ গ্রহণ করতে কিনা সেটা আমি সন্দেহ করকল্পকার রোগ থেকে মুক্ত হওয়া একমাত্র পথ হচ্ছে শুদ্ধ খ্রিস্ট ভক্তি পালন করার এখন হয়তো আপনাদের সন্দেহ হবে কারণ আপনারা অভিযোগ করতে পারেন যে আপনারা ভক্তরা হোক ডক্টর সাহেবের কাছে যান আপনাদের গাস্ট্রিক হয় মাথায় ঘুরে যায় অনেক রকম রোগ আছে এবং ভক্তদের রোগ হয় না কিন্তু আমরা জানি যে কারণ ফলে আমাদের কিছু রোগ হতে পারে না সেটা মায়ার পরীক্ষা হিসাবে আমরা নাই কিন্তু আমরা জানি যে আমরা যদি সম্পূর্ণ শ্রদ্ধা যুক্ত হয়ে কৃষ্ণ ভক্তি করি তাহলে অবশ্যই আমরা কৃষ্ণের পাশে কলম ধামে গেলে আমাদের আবার ফেরে আসতে হবে না এবং গোলক ধানের চড়া মৃত্যু ব্যাধি সেই রকম হয় না কলম ধামে কি হয় সুগীতনার্থনে সবার সঠিক যুবল ধনে সেখানে শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমময়ী সেবা করা হয় কৃষ্ণের সঙ্গে নৃত্য কর কেতন কর কৃষ্ণের সঙ্গে কথা বল সবসময় প্রেম আনন্দ প্রেম আনন্দে মুগ্ধ হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা হয় সেখানে রোগ ব্যথা চিন্তা সেই সব সেই সব হয় না শুধুমাত্র প্রেম আনন্দ হয় কিন্তু আমরা কি তৈরি আছে এই চিকিৎসা গ্রহণ করা কারণ আমরা যদি শুদ্ধ কৃষ্ণ ভক্তি রাস্তায় প্রবেশ করতে চাই তাহলে সমস্ত রকম রোগের মূল উৎস অনেক কৃষ্ণের সেব মুখ না হওয়া সেইটা বর্জন করতে হবে মনে সব প্রকার প্রয়াস এই জল দেহে দ্বার সুখী হতে ইন্দ্রিয় তপনের দ্বার সুখী হতে এই প্রয়াস বর্জন করতে হবে এবং এই মাত্র প্রয়াস করতে হবে আমাদের সমস্ত কার্যকলাপের দ্বারা আমাদের বচনের দ্বারা চিন্তনের দ্বারা পয়সার দ্বারা সম্পত্তি দ্বারা সব কিছু দ্বারা সব প্রয়াসের দ্বারা আমাদের একমাত্র উদ্দেশ্য হতে হবে যে আমার কথা বলা থেকে কাজ করা থেকে কৃষ্ণ সন্তুষ্ট হবে এই হচ্ছে ভক্তি তো ভক্তি মনে আর্থ সনাতন করেন এই শ্লোকের পর এই শ্রীকৃষ্ণকে কি বলেন সারধান অন্তরিকার যা নাম এখন সরণ আপনারা বলেন তো আপনারা সবাই শিখুন এইসব গীতা শ্লোক শিখলেই আপনাদের লাভ হবে না শিখলে আপনারা কিভাবে গীতা জানতে পারেন দেখা যায় তো প্রায় সব ঘর মানে হিন্দু ঘর ভগব গীতা আছে কিন্তু প্রায় সব হিন্দু লাখায় গীতার নেই শুধু রাখা হয় আমাদের ঘরে গীতা আছে কিন্তু গীতার ভিতরে কি আচারিত জানে আরে বঙ্গা ভগব গীতে শিখো ওইটা আনন্দের ব্যাপার গীতে খেয়েও জানে না হরিব হরিব সেটা আবার আসলে যদি সবাই গীতে জানলে থাকো হারিব হারিব তো জানে না সেটা স্মরণের ব্যাপার গীতায় শ্রীকৃষ্ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ এই সর্বধান রাজা সবসময় আমাকেই চিন্তা করো শ্রীকৃষ্ণ ভগ তো কিভাবে সম্ভব হয় আমরা ব্যস্ত থাকে সংসারের কাজ আছে সাবধান ধরিত যা মনে সব অন্যরকম ধারণা এবং প্রয়াস ছেড়ে শুধুমাত্র আমার চরণের আত্মস ন হত্যা হবে এই উপদেশ তো এই কথা শুনে অনেকেই মনে করে যে তো আমাকে এই সন্ন্যাসী হত্যা হবে হ্যাঁ তাই সকালে সন্ন্যাসী হত্যা হবে বুঝেন সকালের সন্ন্যাসী হত্যা হবে নাকি তোর কাউকে তোর ঘরে খেয়ে থাকবে না গৃহ সন্ন্যাসী হত্যা হত্যা করে কাজ মাধ্যমে সম্পূর্ণ ভাবে শ্রীকৃষ্ণের ভক্তি হত্যা করতে হবে তো কি করে সম্ভব আমরা যদি সংসারিক কাজে ব্যস্ত থাকি তো আমরা কিভাবে সদাইবার কৃষ্ণের ভক্তি করতে পারি তো যাতে আমরা সমস্তগুলো কাজ করদাইবার কৃষ্ণের চিন্তন করতে পারে তো শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রু আমাদের এক খুব সুন্দর এবং স্বর রাস্ত আপনারা সবাই জানেন হরে নাম হরেন নাম হরেন নাম না সবাই এই শ্লোক জানেন না আপনারা জানেন কি অনেকে জানেন সবাই না শুকন নাম কোন রাস্তা নেই যোগের দাঁড়া আমরা কি সিদ্ধ হবে যোগ খেলতে পারেন আমরা ঠিক মত মনে যোগ করার জন্য তো আসন ঠিক মতো ঠিক ঠিক মতো বুঝতে হবে কিন্তু কেউ সেই করে করতে পারে না সিধা সিধাসন হাল আসন শির আসন বাজ্র আসন অনেক আসন কিন্তু এই খলি যুগে খুব কম লোক করতে পারে এবং ফলেও মন অস্থির থাকে আমরা যদি যোগ ব্যায়াম করি কিন্তু মন চঞ্চল থাকে তো যোগ করা থেকে কোনো আর হাতিক লাভ হবে না হয়তো শারীরিক যোগ কমে যাবে সেটা হবে ওই যোগ দুব ভালো আছে শরীরের জন্য কিন্তু এই কলি যুগে আজ হাতি উ জন্য যোগ কারনা কাণ্ডে যজ্ঞ করা এইসব তো চলে না হয় না তো এইমাত্র উপায় আছে হরে নাম হরে হরে নাম হৈব কী কলো নাচ কলেচে কেবল পায়ে গোবিনা হে গোবি হে বন্ধুসূদন হে হে হে হে হরি হে কৃষ্ণ হে এই গৌর মিতায় বেত বেদাধা শিবা কত সুন্দরান ভগবানের এবং এই সমস্ত নাম হরে কৃষ্ণ মহামন্ত্রকে উপস্থিত হন সেজন্য মহাপ্রভু নিজে মহামন্ত্র কেতন করে এবং সবাইকেই শিক্ষা দিতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে গাই গোড় মধুর স্বর তো অনেক বেঙ্গালীদের মধুর ক্ষণ্ঠ স্বর আছে তো এবং সঙ্গীতে খুব রুচি আছে তো বাজি বাজি সঙ্গীত গান না হরে কৃষ্ণ আপনারা সবাই খেতান সঙ্গীত খুব ভালো লাগেন বিশেষ করে এই দেশে মানে আমি সর্বীতি গীতে অনেক দেশে ভ্রমণ করে কিন্তু লক্ষ্য করি যে এই দেশে এই দেশে লোকে বিশেষ লুচি আছে এই সঙ্গীতে কিন্তু কি রকম গীত গাওয়া উচিত বাজে সংসারে গীত গাই তো সেটা মনোরঞ্জন হবে কিন্তু খ্রিস্টান আমরা যদি গাই তাহলে আমাদের আধ্যাত্মিক উপকার হবে তো হরি কৃষ্ণ এই কেতন আজ কাল কলে প্রভাবে অনেক মনগর কাউতনিক তথাকথিত মহামন্ত্র আছে কিন্তু মহাপ্রভু প্রচারিত শাস্ত্র নির্দেশিত মহামন্ত্র এই আছে সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে এটা আসল মন্ত্র মহাপ্রভু পরে অনেকেই আসল এবং বলেছেন যে নতুন মহামন্ত্র নতুন মহামন্ত্র কি অর্থ আছে অনাদিকার থেকে এই মহামন্ত্র আছে কারণ এই হচ্ছে মহামন্ত্র মন্ত্র এই শব্দের অর্থ আছে যা দ্বারা মনে হয় তো বেদে অনেক মন্ত্র আছে সকল বেদে শ্লোক মন্ত্র আছে বেদ আমি যদি অধ্যয়ন তো আধ্যাত্মিক উপকা হয় তো মনে হরিচয় করা হয় কিন্তু সমস্ত বৈদিক মন্ত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্র আছে এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে এই কবি যুগে লোকদের কাছে সময় নেয় বুদ্ধি নাই এবং রুচি নাই বেদ শাস্ত্র অধ্যায়ন করছেন এবং অধিকারণ কিন্তু বেদে এই খুব সুন্দর শ্লোক আছে বৃবেদ হচ্ছে যজ্ঞেদ অর্থাৎ জি এই শব্দ উচ্চারণ করি তার হরি শব্দ উচ্চারণ কর শৈ সমস্ত ঋগবে যজ বেদে সানবে সমস্ত বেদা ধায়ণ করে মনে যারা হরি বলে তারা বেদ জ্ঞান অবগদ্ধ হয় কারণ সমস্ত বেদে মূল উপদেশে মন্মনা বাবা তথ্য সদাইবা কৃষ্ণকে চিন্তা করত এবং শ্রেষ্ঠ উপায় কৃষ্ণ চিন্তা করার জন্য হচ্ছে এই হরে কৃষ্ণ মহামন্ত্র যাক এবং কীর্তন করার উচিত নয় যে ভক্তরা অজ্ঞানী আছে কেউ কেউ বলে যে এইসব বৈষ্ণব এইসব ভাগ্যের লোক আছে তারা জ্ঞান নেই সেই জন্য এইসব কেতন করে কিন্তু আমরা শাস্ত্র জ্ঞানই আছি আমরা বেদান্ত জ্ঞানই আছি কিন্তু বেদ সাহ কি শ্রীকৃষ্ণ বলেন সাহেহম এ বেদ বেদান্ত বেদবেদ এ চাহম শ্রীকৃষ্ণ যে ওই বেদ শাস্ত্রের জ্ঞান বেদ মানে জ্ঞানের বিষয় হচ্ছে আমি আমি বেদান্ত কৃত মনে ব্যাসদেব রূপে আমি বেদান্ত দেখেছি এবং আমি বেদবিত মানে শ্রীকৃষ্ণ জানেন ওই বেদে দিব্য আছে তো ভক্তরা কখনো আর জ্ঞানই হতে পারে না ভক্তরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং অবশ্যই ভক্তরা হরি কৃষ্ণ মন্ত্র কীর্তন করেন আমি যদি কীর্তন না করি তাহলে আমি তো ভক্ত নয় ভক্তরই কীর্তন করেন এবং ভক্তরা বিশেষ করে গীতা এবং ভগবান এই দুই শাস্ত্র অধ্যয়ন করেন পাঠ করেন আলোচনা করেন তো এইভাবে ভক্তরা ভগবানের কৃপায় সমস্ত বিদ্যা অববত হন তো মনে করার উচিত না যে ভক্তরা অজ্ঞানী ভক্তরা সবচেয়ে বড় জ্ঞানী আছে তো আইনস্ত ছিলেন তো বিংশত শত শব্দের সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন না আইনস্তান ছেলেন না ছেলেন না কারণ আইনস্তান তার জীবনে জীবনের মধ্যে একবার ও হরিকৃষ্ণ বলেন না সেই জন্য বুঝতে হবে যে ইনি এত বড় বা জ্ঞানের হলেন এবং তার জড় বুদ্ধি এই তো বড় ছিল তিনি অজ্ঞানী ছিলেন কারণ তিনি সবচেয়ে বড় জ্ঞান থেকে বঞ্চিত ছিল তিনি জানলেন না যে কৃষ্ণ হচ্ছেন সমষ্ট বিজ্ঞানে উচ্চ। আইনস্টাইন নিজে বলেন তার জীবনে শেষ শেষভাবে তিনি বলেছেন যে এই তো গবেচনা করার পরে এবং এই তো বৈজ্ঞানিক জ্ঞান থেকে অবগত পরে আমার একমাত্র প্রশ্ন হচ্ছে এ তো কি ভাবে ভগবান এই জড় জগতের সৃষ্টি করেছে তো আমি উত্তর দিতে পারি এই জন্য আমরা আইনস্টাইনের থেকে বড় বৈজ্ঞানিক না আমরা বৈজ্ঞানিকদের অপমান করছে না সেটা নেই শুধু এই আমরা বলছি যে সার্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই বুঝতে ভগবান কি সর্বশ্রেষ্ঠ জ্ঞান হচ্ছে এই বুঝতে হবে যে আমি কে আধিকাংশ অধিকাংশ যাওয়া তাদের না আমি কে আপনি কে আসুন আপনার কি নাম আছে সেন্টু চন্দ্রপাল সেন্টু চন্দ্রপাল আর কথায় থাকেন এই গ্রামে রামচন্দ্রপুর সেন্টু চন্দ্রপাল রামচন্দ্রপুর থাকেন তো কত ভাই বোন আছে তিন ভাই এক তো আপনি সেন্টু চন্দ্রপাল রামচন্দ্রপুর নিবাসী এবং আপনার তিন ভাই আছে এক বোন তো আমি আপনাকে জানাচ্ছি যে আপনি সন্তু চন্দ্রপাল নন আপনি রামচন্দ্রপালী নন এবং আপনার তিন ভাই এবং এক বন সেটা অব আমি কি পাগাও না আপনি আপনি হচ্ছেন সনাতন জীব আপনি কৃষ্ণদাস এই নাম আছে এই শরীরের সম্বন্ধ কিন্তু এই এইশ্বরীর ক্ষণস্থায় আছে আপনা অসংখ্য ভাই বোন আছে বসুধাই বা কুটুম্বকাম সকল প্রাণী আমাদের ভাই বোন আছে এবং পিতা হচ্ছেন কৃষ্ণা তো সেই জন্য দীক্ষার সময় ওই নাম পরিবর্তিত হয় হরে কৃষ্ণ কিছু মনে করেন না দীক্ষা সময় নাম পরিবর্তিত হতে হবে এবং অনুনাম দেওয়া হয় কৃষ্ণ দাস মাধব দাস রামচন্দ্র দাস রাধা দাসী সীতা দাসী এই নতুন নামের দুই ভাগ আছে এক হচ্ছে কৃষ্ণের নাম রাধা নাম লক্ষ্মী আর এই নাম এই সবচেয়ে গুরুত্বপূর্ণের দাস যাতে আমরা দাস সেটা বুঝতে হবে আমরা দাস গোলাম আমাদের নিজের সতনে আমরা সমার্থিত জীব সেটা আমাদের ফলে চল চৈতন্য মহাপুরু আমাদের শিক্ষক গোপীব দাস দাস আমি কৃষ্ণ দাস এবং কৃষ্ণ দাস দাস এবং কৃষ্ণ দাস দাসে দাস এবং কৃষ্ণ দাস দাসে দাসে দাস এবং কৃষ্ণ দাস বৈষ্ণব নিজেকে মনে করেন আমি সকালে দাস কারণ সবাই কৃষ্ণ ভক্ত আছে এইবার প্রবুপাত সুইডেনের উপশালা বিশ্ববিদ্যালয়ের বাস অন্দরে এবং বক্তৃতায় বলেছেন বক্তৃতায় বলেছেন যে বৈদিক সমাজে চার বর্ণ আছে ব্রাহ্মণ ছাত্রীয় বৈশ্বশ্রুত গুণা এবং কামা অনুসারে জন্ম অনুসারে তো বক্তৃত শেষে একজন অধ্যাপক দেয় বলাচ্ছেন একটু রেগেই বলাচ্ছেন অভিযোগ করেছেন তো আপনি বলছেন যে চার শ্রেণী ব্যক্তি আছে তো আপনি কি নিজেকে মনে করেন যে আপনি প্রথম শ্রেণী ব্যক্তি আছেন বলেন না আমি সবচেয়ে নিচে আছি কারণ আমি সকালে দাস আছি তো এই হচ্ছে বৈষ্ণব দৈন্য ভাব আমি কি আমি কে এই জড় জগতে আমরা সবাই শ্রেষ্ঠ করে নিচে কে বড় আমি বড় আমি ভালো আমার কোন দোষ নেই আমি সর্বশ্রেষ্ঠ ঈশার হম হম ভোগী কিন্তু বৈষ্ণব জগতে আমাদের শ্রেষ্ঠ হয় সকালে দাস হতে এবং বাবে, আমি বরানোর আমি ছোট সেবা কর আমাদের বুঝতে হবে যে ভগবান হন এবং আমি তার দাসে দাসে, দাসে, দাসে শ্রী চরণে ধুলে এই কন হত্যা পা আমার জীবন ধন্য হবে সেই বুঝতে হবে এই হচ্ছে এই বৈষ্ণব তো আমি কে আমার জীবনে কি খাতব্য আছে এ বুঝতে হবে তো সংক্ষিপ্তভাবে এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন সুদায়রা আমাকেই আমা কর আমার প্রসঙ্গে কথা বল হরি কথা বলতে হবে হরি কীর্তন করতে হবে হরি শৈব করতে হবে হরি প্রসাদের চারা আর কিছু খেতে হবে না আমাদের প্রচার আমিষ নিরামিষ সেই রকম আমাদের প্রচা হচ্ছে কৃষ্ণ সেবা করতে তো আমিষ থেকে এবং নিরামিষ থেকে শুধুমাত্র কৃষ্ণপ্রসাদ সেবা কর অনেক উৎকৃষ্ট হচ্ছে আমার এক প্রচা হচ্ছে না ভেজিটেরিয়ান হত সেটা নয় তো কৃষ্ণপ্রসাদ সেবা কর তো আমি খুবই কৃতজ্ঞ আছি যে আপনারা মনোযোগ দ্বারা এই কথা শুনছেন তো আমার খুব বড় ইচ্ছা আছে যে আপনারা সবাই এই অতি সুন্দর সুন্দর কৃষ্ণ ভক্তি গ্রহণ করবেন আমি অনেক রাস্তা দেখার পরে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি পন্থায় আকৃষ্ট হল আমি বুঝছি যে এই ভক্তি প্রণালী এটা খুবই শুদ্ধ আছে এবং এই ভক্তি আমি যদি করি তাহলে আমার আশা হতে পারে যে এই জীবনে আমি আধ্যাত্মিক সাধনা করা থেকে পরম সিদ্ধি লাভ করতে পারে সেই পরম সিদ্ধি কি পরম সিদ্ধি হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত কর তো এই হচ্ছে আপনাদের সংস্কৃতি কেতন করা বৈষ্ণব সেবক কর তো আমার অনুরোধ আছে না প্রার্থনা আছে আপনাদের শ্রীচরণ যে আপনারা সবাই সম্পূর্ণভাবে এই শুদ্ধ কৃষ্ণ ভক্তি প্রণালী গ্রহণ করবেন আপনাদের স্বাভাবিক রুচি আছে কেতনের জন্য তো আপনারা কেতন করুন আপনারা সব প্রকার অভক্তি ছেড়ে শুধুমাত্র ভক্তি করুন কিভাবে করা হয় তা শিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রবীণ ভক্তরা প্রস্তুত আছে এবং উৎসাহী আছে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দয়ার বারঙ্গ প্রভু তিনি কত বছর আগে থেকে তো প্রায় বছর নাকি উনিশ কুড়ি বছর থেকে সমাপিত ভাবে এই কৃষ্ণ ভক্তি গ্রহণ করেছে তো আপনারা মনে করেন না যে শুধু ওই স্বামী আসিয়া যারা বাংলাদেশে আসেন শুধুমাত্র তারা বৈষ্ণব আছে তো এই কন শিল্প উপায় কৃপায় এই দেশের ভক্তরা অনেকেই প্রবীণ আছে এবং তাদের চরিত্র আচরণ থেকে আমরা বুঝতে পারি যে তাদের জীবনে কৃষ্ণ ভক্তি পালন করা এবং প্রচার করা আর কোন উদ্দেশ্য সেই জন্য আপনাদের ভালো সুযোগ আছে এইসব প্রবীণ ভক্তাদের থেকে শিক্ষা নেওয়া তো এই আমার অনুরোধ আছে যে আশা করে যে আমাদের আগামন থেকে আপনারা খ্রিস্ট ভক্তিতে কিছু প্রেরণা পাচ্ছেন মনে হয় আপনারা কিছু প্রেরণা পাচ্ছেন না নাকি তো প্রেরণা থাকলে কিছু কাজ করতে হবে শুধু হলে তো বেশি লাভ হবে না তো এখন আপনারা যদি উৎসাহ থাকে এই কৃষ্ণ বেশি উৎসাহ থাকে এই কৃষ্ণ ভক্তির জন্য তাহলে খুব গভীরভাবে কৃষ্ণ ভক্তি গ্রহণ করা উচিত তো ভাবে কৃষ্ণ ভক্তি করা হয় যাতে আমাদের জীবন সম্পূর্ণ সম্পূর্ণভাবে ভক্তিময় হবে তা শিক্ষা নেওয়ার জন্য এই সমস্ত প্রবীণ ভক্তদের থেকে আপনারা উপদেশ নেবেন তো আপনারা যদি ইচ্ছান আমাদের ভক্তরা আপনাকে নিয়মিতভাবে শিখে দেবেন যাতে আপনারা ভগবত গীতা গুর্জ মারানা বুঝতে পাবেন আপনারা ভগবত গীতা শিক্ষা দেখতে পারেন তো এখানে এই পাশে এই বুক স্ট লাগানো হচ্ছে তো এ থেকেই আপনারা শিলপ্রভূপাদে অমূল্য গ্রন্থ সংগ্রহ করতে পারবেন তো এই সমস্ত গ্রন্থগুলো সংগ্রহ করুন এবং আমাদের ভক্তদের থেকে শিক্ষা যাতে আপনার জীবন শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তি সাধনা করার থেকে আপনার জীবন সম্পূর্ণভাবে সিদ্ধ ভক্তিময় এবং ধন্য হবে হরে তো এই কথা সম্বন্ধে কোনো প্রশ্ন যদি থাকে দয়া করে এখন জিজ্ঞেস করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম জিজ্ঞেস করল আছে খাওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ আমি বলেন মাকে বলো কথা আমাদের একটা নিবে আমাদের কমিটির পক্ষ থেকে বিশেষ নিবেদন আমাদের যেহেতু অনেকেই মনে করে আপনার ভাই ভোগ লাগালে আমি যাব না আমার ভাই ভোগ লাগালে আপনি জানেন না এই যে নানা হওয়া অসুবিধা সমাজে এত বিশৃঙ্খলা হচ্ছে এই ব্যাপারে একটা আমাদের এটা একটা সুন্দর সেটার দিয়েছে তো সেইটা আমি না ফারণ পিতা হচ্ছেন কৃষ্ণা আমরা যদি বুঝতে পারি যে আমাদের পিতা এই খাচ্ছেন তো আমাদের নিজের মধ্যে এইসব জগ মতে বলছে হবে না কৃষ্ণ ভক্তি প্রচার করার দ্বারা বিশ্বে শান্তি সৃষ্টি হবে কিন্তু আস বৈষ্ণব অর্থ হবে তো কিভাবে দেশে বিশ্বে গ্রামে শান্তি এবং সদ্ভাবনা হবে তো প্রথমে নিজেকে ঠিক করতে হবে না প্রথমে নিজে হৃদয় থেকে সব রকম ঘৃন্ অসদ্ভাবনা কাম ক্রোধ লোভ ইত্যাদি তো হাত হবে তো আমরা যদি অনলোকদের সাথে ঠিক মতো ব্যবহার করতে পারি তো কৃষ্ণ প্রেম অনেক দূরে থাকবে কান ক্রোধ লোভ মোহার মদাদি আবিষ্কার এইসব না ছেড়ে কি সেই পাবে রাধা কৃষ্ণ জড় জগতের স্বভাব এই রকমে হয় যে পরম ভক্তদের শত্রু হয় তো নিজেই তো সাথে শত্রু করে না কিন্তু কয়েকজন হিন অনেক চরিত্র দেখে তারা হিংসা করে কেউ যদি আমাদের হিংসা করে তাহলে আমি কি করতে পারি সহ করতে হবে কলি যুগে কলের প্রভাব বেশি কলি মনে কলা বল হল থাকলাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাবা বিশ্ববাসীকেই বৈষ্ণব বানানোর দরকার আছে এই হচ্ছে বিশ্বে শান্তি স্থাপনা একমাত্র হইতে